বাংলা মানবতা সমাধান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 বাংলার সম্মানিত সুদী ও দর্শক বৃন্দকে আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান প্রিয়ানবী সাল আলীসাল্লামের অমৃত বচন হাদিসে নবাবীর দর্শের আন্তরিক স্বাগতম আমরা আজকে যে হাদিস কানা পাঠ করেছি সেটি ইসলামী শিষ্টাচারিতার জন্য চমৎকার নির্দেশনামূলক একটি মূলনীতি সংক্রান্ত হাদিস একজন মুসলিমের আদর্শ কেমন হবে এবং একজন মুসলিম তাকে সমাজের কাছে কীভাবে পেশ করবে এবং তার ব্যক্তি কেমন হবে এবং তিনি তার প্রতিবেশীকে কিভাবে মূল্যায়ন করবেন ও পরন্তু তার কাছে কোনো মেহমান যদি এসে পড়েন তাহলে তখন তিনি কী আচরণ দেখাবেন কিভাবে নিজেকে পেশ করবেন এ সংক্রান্ত নীতিমালা অত্র হাদিসে প্রদর্শিত হয়েছে সাহাবি আল্লাহ এবং আখরাতের প্রতি ইমানদার অর্থাৎ যে আল্লাহ সোহানহু তা আল্লাহ প্রতি এনেছে এবং আখেরাতে বিশ্বাস করেছে অর্থাৎ তার জন্য রসুরের উপদেশ সে যেন ভালো কথা বলে উত্তম কথা বলে সমাজে কল্যাণকর কথা বলে তার জামানটি আল্লাহ প্রদত্ত নেম সেটি যেন আল্লাহ সুহায় না হা আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় হয় অতবা নিজে বিরুত থাকে চোখ থাকে অবান্তর অসংলগ্ন কথা থেকে অনৌপকারী কথা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে অনুরূপভাবে রসুন সাল্লিউসাল্লাম বলেছেন আপনি যদি আকারের প্রতি ইমানদার হয়ে থাকেন আল্লাহর প্রতি ইমানদার আপনি হয়ে থাকেন তাহলে আপনার মেহমানকেও সম্মান করতে হবে যেমন করে আপনার প্রতিবেশীকে আপনি সম্মান করবেন গত দুটি পর্বে আমরা অত্র হাদিসের তিনটি বৈশিষ্ট্যের প্রথম দুটি বৈশিষ্ট্য এক নম্বর হলো উত্তম কথা বলা অথবা চুপ থাকা আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো প্রতিবেশীর সাথে একজন মুসলিম প্রতিবেশী কীরকম আচরণ ও শিষ্টাচারিত হওয়া উচিত সে প্রসঙ্গে আমরা সবিস্তারে আলোচনা করেছি আজকের এই পর্বে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাসী সেই জন্য তার মেহমানের সম্মান করি মেহমানকে আপনার আত্মীয়দের মধ্যে কেউ হতে পারে আপনার বংশের কেউ হতে পারে আপনার রক্তের সম্পর্কেও কেউ হতে পারে হতে পারে কেউ আপনার রক্তের সম্পর্কের না কেউ আপনার আত্মীয়তার কোনো সম্বন্ধনের মধ্যেও না কিন্তু সে একজন পথিক আপনার বাড়িতে এসে সে আজকে আশ্রয় নিয়েছে এবং আল্লাহ পৃথিবীতে মানুষকে বিচরণশীল করেছেন এবং আল্লাহ বলছেন আমি মানুষ জাতিকে সম্মানই করেছি তাদেরকে স্থল ভাগে এবং প্রয়োজনে সে কোথাও না কোথাও সফর করবে সে চলবে চলন্ত পথে সে যদি কোথাও কারো বাড়িতে উঠে যায় সে তো আপনার মেহমান চাহে আপনার আত্মীয়তার বন্টনের হোক আপনার রক্তের সম্পর্কের হোক অথবা আপনার পাড়া প্রতিবেশীর কেউ হোক অথবা পৃথিবীর যে কোনো প্রান্তের কেউ যদি আপনার বাড়িতে এসে যায় কোনো মুসলিম কোনো সাথী কোনো বন্ধু কোনো ভাই বারাদর একজন মানুষ সেই হিসাবে একজন মানুষ হিসাবে আপনি সেই মানুষটাকে কিভাবে গ্রহণ করবেন এটাই হলো মূল প্রতিপাদ্য বিষয় শুধুও দর্শক বৃন্দ ইসলাম এমন একটি জীবন বিধানের নাম যা মানুষের নৈতিক মানকে সর্বাগ্রে উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করেছে আপনি ব্যক্তিগত দিক থেকে একজন পরিশুদ্ধ মানুষ হবেন আপনার আচার আচরণ শিষ্টাচারিতা একটি মানুষের যে গুণ হওয়া দরকার সেই মানবীয় গুণের পূর্ণ সমাবেশ আপনার মধ্যে ঘটবে এখন মানুষ যদি মানুষেরই কল্যাণে না আসে তাহলে সেটা মনুষ্যত্বের জগৎ থেকে বেরিয়ে অন্য অন্নজগত হয়ে যাবে আমি সুদি দর্শকদের কাছে সে জগতে নাম বলতে চাই না জ্ঞানী মাত্রই ইশারায় যথেষ্ট ইঙ্গিতেই যথেষ্ট আমরা বলবো ইসলাম আপনাকে যে আদব ও শিষ্টাচারিতা শিক্ষা দিয়েছে সেটি আদর্শ সমাজ বিনির্মাণের জন্য একান্তই জরুরি আপনি এই শর্তগুলির বাইরে চলে যাবেন তখন আপনার আচার আচরণগুলি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে আর যখন আপনার আচার আচরণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে তখন আপনি জাতির কাছে এটা বোঝা হয়ে যাবেন জাতির জন্য অগ্রহণীয় হয়ে যাবেন জাতির কাছে অপাঙ্ক হয়ে যাবেন জাতির কাছে অবমূল্যায়িত হয়ে যাবেন আপনার ব্যক্তি সত্তা মানুষের কাছে গ্লিনার পাত্রে পরিণত হবে সুতরাংুর রসুল্লাহ সালি সাল্লাম বলছেন একজন ইমানদারের পরিপূর্ণ ইমানের বৈশিষ্ট্যই হচ্ছে মেহমান নওয়াজি করা মেহমানদারি করা আপনি ইমানদার হবেন আল্লাহকে বিশ্বাস করবেন তার আখারাতের প্রতিও বিশ্বাস আছে আপনাকে অবশ্যই মেহমান নওয়াজি করতে হবে মেহমানদারি করতে এই মেহমানদারি করাটা আপনার ইমানি দায়িত্ব এই ইমানি দায়িত্ব পরিপূরণের মধ্য দিয়ে আপনি সামাজিকভাবে আপনার ব্যক্তিসত্বার একটা উৎকর্ষ রূপ আপনি জাতিকে উপহার দিচ্ছেন এভাবেই তো আপনার এলই বিব্রত রহিতে আসেনি কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেক মোরা পরের তরে আমরা এটাই তো চেয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শের উন্নতম মডেল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিউসাল্লাম অতএব মেহমানদারি করা আপনার ইমানি দায়িত্ব আপনার সামাজিক দায়িত্ব আপনার নৈতিক দায়িত্ব আপনার একটা মনুষ্যত্বের বিকাশের অন্যতম একটি উপায় হ্যাঁ শরীয়ত যেখানে কথা বলেছে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এই যে মেহমানদারি করা বা মেহমানের যে সম্মান করা তাকে আদর আপ্যায়ন করা এটা কতখানি আপনার উপরে সরাই দায়িত্ব এটা কি আপনার উপরে হক মানে ও অবশ্যই করণীয় না আপনি ওই মেহমানকে সম্মান করে অ্যাসান করবেন এটা কি আপনার পক্ষ থেকে করুণা নাকি ওই লোকের পাও না তার দাবি আপনি আদায় করবেন আসলে এটি আমরা বলবো উত্তম শিষ্টাচারিতা এক নম্বর উত্তম শিষ্টাচারিতা আপনি কি আদর্শ মানুষ তাই আপনার আদর্শের বাস্তবায়ন হচ্ছে মেহমানকে সম্মান করা দুই নম্বর পৃথিবীতে শ্রেষ্ঠতম ব্যক্তিরা হলেন যাদের কাছে আল্লাহর হয়েছে এবং যাদেরকে আল্লাহ সুহান বিভ্রান্ত জাতিকে কল্যাণের প্রতি ফিরিয়ে আনার দায়িত্ব অর্পণ করেছেন যেমন করে আল্লাহর আলমিন আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ আলাই বলছেন আমি তোমাকে রসুল কিন্তু কেউ ইচ্ছা করে হতে পারে না কেউ কাউকে রসুল বানাতে পারে না তবে হ্যাঁ একটি দৃষ্টান্ত আমাদের সামনে চমৎকার হয়ে আছে যেটা মোসা আলি ইসালাম মোসা আলহিস তার ভাই হারুনের জন্য দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি হারুনকে দিয়ে আমার শক্তিকে বাড়িয়ে দাও মুসার দোয়া কবল করলেন আল্লাহ এবং হারুনকে ও নবথের অংশীদার বানিয়ে দিলেন এবং নবী বানিয়ে দিলেন পৃথিবীতে ভাই ভাইয়ের জন্য যদি কোনো উপকার করে থাকে তাহলে মূষা হারুনের জন্য যে উপকার করেছেন তার দৃষ্টান্ত আর পাওয়া যাবে না এটা মূষা একমাত্রই দৃষ্টান্ত তাই আমরা বলব সমস্ত নবী ও রসুলগুন যারা শ্রেষ্ঠতম মানুষ তাদের কিন্তু উত্তম উস ও আদর্শ হচ্ছে মেহমান দাঁড়ি করা দর্শক বৃন্দ আমরা যে আলোচনায় আমরা করছিলাম সেটি অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা আমরা অল্প সময়ের জন্য একটা বিরতি নিচ্ছি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন আমি মোহাম্মদান দেখুন সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায়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 Watch Little Wonders at their best. Bishoy Shishura, Kalshandha Chattai, Apunashamprachar, Shakal Agarotai, Bangladeshe, PSTB, Banglae. I've been in a long time, but I've been in a long time. I've been in a long time, পৃথিবীর আদর্শতম মানুষ ফলে নবী ও রসুলগণ এবং তাদের অন্যতম সৈন্যত যুগ পরস্পরায় চলে আসছে সেটা হলো মেহমানদারি করা তাহলে আমরা বুঝতে পারলাম সংক্ষেপে মেহমানদারীষ্টাচারিতার পরিচয় মেহমান্দারী নবী ও রসুলগণের যে রাচরিত সৈন্যতের অন্তর্ভুক্ত মেহমানদারী সৎ এবং নিষ্ঠাবান মানুষের বৈশিষ্ট্যের অন্যতম এক্ষণে শুধুও দর্শক বৃন্দ আমরা আলোচনা করব এটা তারা দলিল হিসাবে নিয়েছেন যেখানে রসুন বলছেন হাদিসে আসছে যে মেহমানদের সম্মান করা একরাত্রে মেহমান নওয়াজি করা প্রত্যেক মুসলমানের উপরে এটা হক এবং করেছিলেন একদা কাছে এ তারা এক জায়গায় গিয়েছিলেন এবার সেখানে যাওয়ার পরে তাদের যথার্থ মূল্যায়ন করা হয় নাই সেভাবে মেহমান নওয়াজি করা হয় নাই তাদের কদর করা হয় নাই তাই রসুল সাল্লাহ ওয়লি ইউসাল্লাম যোভাবে বললেন তা হুজুমিন হোক হাক বলছেন তাদের পাওনাটা যেন তারা নিয়ে নেই আর অত্র হাদিস সেই মর্মে ইঙ্গিত করছে শব্দটি আদেশ্যচক এই হিসাবে কেউ বলছেন যে আদেশ ওয়াজিব সাব্যস্ত করে কাজী মেহমানদারি করা ওয়াজিব তারা বলেছেন আমরা এই মর্মে বলব যে জমুরা অর্থাৎ অধিকাংশ আলেম আলামা যারা তারা বলছেন যে এটা হলো মুস্তাহাব এটা আবশ্যক নয় একটি মানুষের উত্তম চরিত্রের পরিচায়ক শুধু ও দর্শক বৃন্দ এই যে মেহমানদারি এই মেহমানদারির কিছু আদব ও নীতি রয়েছে যেমন আপনি মেহমানকে হাসি বরণ করবেন তাকে উত্তমভাবে সাদর সম্ভাষণ করুন তার কি প্রয়োজন কি চাচ্ছে এই মুহূর্তে তার দাবি কি কি করলে সে খুশি হবে তাকে খুশি করুন আল্লাহর একজন বান্দাকে খুশি করলে আল্লাহ খুশি হবেন না আল্লাহ খুশি হলে তো আপনার হাড়িতে আল্লাহ বরকত দেবেন বরকত কেন পাবেন না আপনি নিশ্চয়ই বরকত পাবেন হ্যাঁ আপনার জন্য আপ্রাণ চেষ্টা আপনাকে করতে হবে যে মেহমানকে প্রথম দিন আপনি ভালো খাবার দেবেন আপনার সাধ্যের ভিতরে আপনার ক্ষমতার বাহিরে এমন কিছু কিন্তু ইসলাম আপনার কাছে কামনা করে নাই। আপনার সাধ্য অনুযায়ী যেটুকু সম্ভব ততটুকুই উত্তম খাবার আপনি প্রথমে তার সামনে পেশ করুন এরপর যদি মেহমান আপনার কাছে আরও কিছুদিন স্টে করেন অর্থাৎ আরও কিছুদিন থাকেন তাহলে এই ক্ষেত্রে আপনি রুটিন মোতাবিক স্বাভাবিক যে খাবার খেতেন সেই খাবারটা তার সামনে উপস্থাপন করুন একটা আসছে যেটা মুসলিম শরীফের আপনি মেহমানদারি করবেন তিন দিন একদিন একরাত্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা মেহমানদারি করলে আপনার দায়িত্ব আদায় হলো কিন্তু এর চেয়ে যদি বেশি আপনি সেটা করে থাকেন তাহলে ফাহুয়া সদাকি যে লোকটি করবে তার পক্ষে সদকা হিসাবে পরিগণিত হবে তিনি সদকা পাবেন তাহলে রসুলসাল্লামের এই নির্দেশনার মাধ্যমে আমরা যে জিনিসটা ভালো করেই বুঝে পারলাম যে মেহমান নওয়াজি করা যেমন আমাদের দায়িত্ব সেই দায়িত্বের ক্ষেত্রে বলা হল তিন দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত আপনাকে করতে হবে আর একদিন একরাত্ম এটা আবশ্যকের অন্তর্ভুক্ত হয়ে যায় তাকে আপনি স্থান দেবেন না অবশ্যই তাকে স্থান দেবেন তাকে সম্মান করবেন মানুষের সম্মান করবেন মানুষ আপনাকে সম্মান করবে মানুষের স্রষ্টা আল্লাহ আপনাকে সম্মান করবেন এটা আপনার নৈতিক গুণসমূহের অন্যতম বৃত্তি হিসাবে পরিগণিত হবে তবে এখানে শুধু ও দর্শকদের সদয় অবগতির জন্য একটা বিষয়ে পরিষ্কার করে বলতে চাই যে আমাদের সমাজের কালচারটা ভিন্ন হয়ে গেছে দেখা গেছে এক বাড়িতে এক রুগী রুগী দেখতে আত্মীয় স্বজনরা রুগীর সেবা করবে না ওই জন্য ভালো করে খাবার তৈরি করবে আপনি আপনার হক আদায় করতে আসছেন এসে ওই বাড়িতে এসে আপনি যে বোঝা হয়ে যাচ্ছেন তাদের উপরে যে একটা চাপ হয়ে যাচ্ছে সাদের অতিরিক্ত দায়িত্ব তাদের উপরে চাপিয়ে দিচ্ছেন ফলশ্রুতিতে তারা নিজেকে মন খুশি করে আপনাকে কিন্তু আপ্যায়ন করতে পারছে না রুগীর সেবাও এদিকে হচ্ছে না এদিকে আপনার মেহমানদের ঠিক মতো হচ্ছে না আর তাদের খরচ বাড়িয়ে দিলেন তারা চিকিৎসার জন্য খরচ করবে না আপনার পিছনে খরচ করবে এ ব্যাপারটাও যিনি আপনার মেহমান হবেন কারো বাড়িতে গিয়ে তাকেও বিবেচনা করা উচিত এজন্য রসদ আর বলেছেন যে একজন মুসলিমের জন্য এটা বৈধ নয় হালাল নয় যে সে তার ভাইয়ের কাছে এমন অবস্থায় থাকবে যে ওই ভাই গুণাকার হচ্ছে তার অর্থ কি সাহাবাই কেরাম রেজান রসুল্লাহ আলহামের কাছে এই মর্মে ব্যাখ্যা চাইলেন রসুলাম বলেন হ্যাঁ যে ওই লোকটা ভাইয়ের বাড়িতে গেছে এখন সে নৈতিক দায়িত্ব মনে করছে মেহমান করা কিন্তু তার কাছে কিছু নেই করতেও পারছে না আর ওই রোগটা গিয়ে যাচ্ছে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে কি করবে না করবে প্রাচরিত পড়ে যাচ্ছে অথবা সে নিজে এই যে মেহমানদারি নেকি সেটা থেকে সে সানন্দে নেকিটা গ্রহণ করার সুযোগ পাচ্ছে না অতৈব ই হাদিস আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে যে মেহমানদারি যেমন কর্তব্য তেমনি মেহমানদেরও সতর্ক থাকা নৈতিক দায়িত্ব আমাদের সমাজে যেটা আপনার রেওয়াজ হয়ে গেছে যে আমরা গেলাম বেড়াতে গেলাম বেড়াতে গেলাম আত্মীয়স্বজনের বাড়িতে একদিন দু দিন চার দিন দশ দিন তাদের উপরে চাপ দিয়ে দিলাম অথচ দেখা যাচ্ছে যে তারা তাদের সাধ্যমতো যা কিছু ছিল সেটা পেশ করার পর তারা কিন্তু নিজেরা আর খুলিয়ে উঠতে পারছে না তো মুখ খুলে বলতেও পারছে না যে ভাই যান আপনাকে আর মেহমানদারি করতে পারবো না আপনি বেরিয়ে যান আর সহ্য হচ্ছে না আমার টাকা নাই আমার পয়সা নাই আমার সাধ্য নাই আমার সামর্থ্য নাই আমার বউ অসুস্থ হয়ে পড়েছে আমার পরিবারের সমস্যা হয়ে পড়েছে এটা কিন্তু বলতে তারা পারছে না বলতে পারছে না কিন্তু তাদের অন্তরে চাপা খুব বিরাজ করছে তাদের অন্তরে একটা চাপা খুব বিরাজ করতেছে আমরা এরকম বহু দৃষ্টান্ত দেখেছি যার মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি যে মানুষ মেহমানদারি করতে করতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে কাজেই এক্ষেত্রে মেহমানদারি করা যেমন দায়িত্ব তারা তাদের দায়িত্ব আদায় করবে যিনি মেহমান হবেন তাকেও এ ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে কোনো সমস্যা না হয় আপনি আপনার দায়িত্ব পালন করুন আমি আমার জায়গায় আমার দায়িত্ব পালন করি পরস্পরে মিলেই তো সংসার আর মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ জীবনযাপন তাকে করতেই হবে সেক্ষেত্রে কেউ কারোর উপরে বিড়ম্বনার কারণ হয়ে যাবেন কেউ কারোর উপরে কষ্টের কারণ হয়ে যাবেন এবং আপনার কারণে আপনার কোনো মুসলিম ভাই গুণাগার হোক আপনার কোনো মুসলিম ভাই আত্মবেদনায় ক্লিষ্ট হোক সেটা কি আপনি কখনো কামনা করেন নিশ্চয়ই বলবেন না সেটা করা যাবে না অতএব আপনি এমন সময় যাবেন কারো বাড়িতে যেন তার কষ্ট না হয় রুগী দেখতে গেছেন রুগী দেখবেন এবং রুগীর মাথায় হাত বুলিয়ে রসুল সাল্লাহ আরিহ যেমন বলছেন লাশ তোহুর ইনশা আল্লাহ সান্তনা দেবেন দোয়া করবেন আপনি প্রস্থান করবেন কিন্তু গেছেন সেখানে থাকতে হবে খেতে হবে এবং এই যে চাপ তাদের উপরে অতিরিক্ত করে দিচ্ছেন ফলে তারা রোগীর সেবায়ও গাফলতি হচ্ছে আপনাদের সেবায়ও তারা যথাযথভাবে করতে পারছে না অনুরূপভাবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সাল্লিউসাল্লাম যিনি মেহমান হবেন তার জন্য নীতিমালা স্থির করে দিয়েছেন সেজন্য কোথাও গিয়ে কারো বাড়িতে ওই ভাইয়ের জন্য কষ্টের কারণ না হয় অতএব এই সমস্ত দিকগুলি বিচার করে যদি আমরা চলি তাহলে দেখতে পাব যে ইসলাম অতি সুনিপুণভাবে চমৎকারভাবে আমাদের সামাজিক বর্দনটাকে অটুট মজবুত সুসংহত করার জন্য নীতিমালা পেশ করেছে সাথে সাথে ইসলামী অক্ষ ও সংহতি বিনষ্ট হতে পারে এবং পরস্পরে বিচ্ছেদ ঘটতে পারে বিরোধ সৃষ্টি হতে পারে মুসলিমরা বিভক্ত হয়ে যেতে পারেন বিভাজন সৃষ্টি হতে পারে এ ব্যাপারে ইসলাম সতর্ক ও সাবধান করে দিয়েছে কাজী যিনি আল্লাহ ও তার রসুলের প্রতি ইমানদার হবেন যিনি আখেরাতের প্রতি ইমানদার হবেন পরোপকালে জবাবদেহি তার ভয় ভীতি যার ভিতরে থাকবে তিনি অবশ্যই কোনো বিষয়টাকে তুচ্ছ করে ভাববেন না ভালোটা যেমন করে যত্নের সাথে করবেন যদিও সেটা ছোট হয় আল্লাহ রবন করেন বলেছেন ওমাইয়া আপনি অনুপরিমাণ যদি ভালো করেন সেটাও আপনাকে দেখানো হবে অনুপরিমাণ যদি খারাপ করেন সেটাও আপনাকে দেখানো হবে কাজে কেয়ামতের মাঠে কোনো অবস্থাতে আপনার উপরে জুলুম করা হবে না শুধুও দর্শক বৃন্দ তিনটি উপদেশ তিনটি দর্শের মাধ্যমে সমাপ্ত করলাম প্রথম উপদেশ হচ্ছে উত্তম কথা বলা অথবা চোখ দেখা আর দ্বিতীয় উপদেশ হচ্ছে প্রতিবেশীর যথাযথ হক আদায় করা আর উপদেশ হচ্ছে মেহমান নওয়াজি করা এই তিনটি উপদেশ সম্পূর্ণটাই হচ্ছে একজন মানুষকে প্রকৃত মানুষ হওয়ার উপদেশ এবং এরই ভিত্তিতে একটি নৈতিক গুণসম্পন্ন সমাজ গঠনের জন্য নীতিমালাও বলা চলে সুতরাং আপনি আমি সবাই মিলে যদি এই দায়িত্ব কর্তব্যগুলি পরস্পরে ভাগাভাগি করে নেই তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ সুখের হয়ে যাবে শান্তির হয়ে যাবে সম্প্রীতির হয়ে যাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে এবং আমরা কল্যাণকর পথে এগিয়ে যেতে পারব। শুধু ও দর্শক বৃন্দ আমরা যে রসুল সাল্লি সাল্লামের অমীয় বাণী শুনেছি এবং এর মাধ্যমে যে উপদেশমালা গ্রহণ করেছি এর ভিত্তিতে আমরা আমাদের জীবনকে গঠন করার চেষ্টা করি আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতো লিকাত I don't আমি বেছে নিয়েছি পিস টিভি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় जकत बैंक শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসি খৌড় এ আর এ ওয়াই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি টিভি মানবতার সমাধান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 आलेम संसर्गे कल रे न पुन सम्प्रचार सकाल आठ टाय बांग से पीस टी बांगल्